بسم الله الرحمن الرحيم إن تصبك حسنت تسؤهم وإن تصبك مصيبت يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولواهم فرحون بريو سرطة اوپس ثابتو حدشه تفسير جالالا انتقه যে মুনাফিকদের মধ্যে তাদের মধ্যে কিছু লোক আছে এমন যারা বলে আমাকে পিছনে থাকার অনুমতি দিন আমাকে সাথে যুদ্ধ করার আগ্রহ তোমার আছে জিলাদ মানে আমার আশঙ্কা হয় যে আমি যদি এই বনিল আসফারের মেয়েদেরকে দেখি তাহলে এরপরে আমি পড়ে যাব। এই আপনি আমাকে একটু মেহবানি করে অনুমতি দেন যেন আমি মদিনায় থেকে যাই তারা তো ফেতনাই পড়েই গেছে দেখো এর মধ্যে মুনাফিক এক ধরনের মুনাফিকদের কথা বলা হলো যারা জাহরি ভাবে দিন দাড়িটাকে বাহানা বানাচ্ছে জেহাদে না যাওয়ার জন্য বলেন যে মুনাফেকদের মধ্যে কেউ কেউ নিজেদের দিন দাঁড়ি দিনই নোকসান এটাকে বাহানা বানায় জেহাদ থেকে বিরত থাকার বিরত থাকতো তার মানে জেহাদে যদি যাই তাহলে আমার দিন দাঁড়ি নষ্ট হবে তা কপর হেজ নষ্ট হবে এই জন্য মেহরবানি করে আমাকে জেহাদে যে যাওয়ার জন্য বলেন না আমি এখানেই থাকি দিন দাড়িটাকে তা কপরহেজ নষ্ট হয়ে যাবে এটাকে জেহাদে যাওয়ার জন্য বা না যাওয়ার জন্য বাহানা বানানো ওখানে কথাটা এইভাবে আছে উর্দুটা ইয়ে লোক আপনি পর্দা আসলে ভিতরে নেফাক আছে কিন্তু এটার সামনে পর্দা ঢালে হলে দিন দারি যে ওখানে যদি যাই তাহলে দিন দাঁড়ি নষ্ট হয়ে যাবে দেখো এই যে যারা দিনদারির যদি আপনার উপর কোনো কল্যাণ আসে তাহলে তা তাদের কাছে খারাপ লাগে আমরা সতর্কতা সতর্কতাকে আগ থেকেই ধরেছি মানে যখন আপনার উপরে কোনো ভালো অবস্থা আসে তখন তাদের কাছে আর যদি আপনার উপরে কোন আল্লাহ আমি আল্লাহ সারাইছে গেছি না এটা কি ঠিক এই কথাটাই আমরানা বিন কবলু আস মানে সতর্ক থেকে সতর্ক থাকা সতর্ক থেকে যে হে না আমাদের জন্য লিখে রেখেছেন দেখো এখানে একটা শব্দ কিন্তু আল্লাহ ই আল্লাহ থেকে মুসলমানদের উপর যখন কোনটা আপনি বলুন তোমরা আমাদের ব্যাপারে দুই শুভ পরিণতির একটার অপেক্ষা করছো তোমরা তো আমাদের ব্যাপারে ছিল দুটা পরিণতির একটার তোমরা করতেছ মানে তোমরা যেটার তোমাদের জন্য তোমাদের ব্যাপারে অপেক্ষা করছি যে আল্লাহ তোমাদের উপর শাস্তি দেবেন নিজের পক্ষ থেকে কিংবা আমাদের পক্ষ থেকে দেখো এই কথাটা রসুল্লাহ আপনি বলেন এই কথাটা রসুল সালি কি অর্থ সব যেন এই মানসিকতা ভিতরে রাখে যে কাফের করতেছে তো তাদের ব্যাপার এইটা হয় যে তোমরা আমাদের ব্যাপারে এই দুইটার কোন একটা এতে যারে আসে মানে তোমরা আমাদের ব্যাপারে যেটা চাচ্ছ দুই আমাদের জন্য হোস আমাদের হয় নসরত লাভ হবে তোদেরকে তো হোস আর নয় তোমরা আমাদেরকে মেরে ফেলবে তো মেরে ফেললে সাহায্য এই কি না। এটা যখন কোন বিপরীতে আমাদের আমাদের হাত দিয়ে তোমাদের বিশাস্তি দেবেন قل انفقوا في طاعه الله طوعا او كرها ثم را ইচ্ছা وان ইচ্ছা خرج करो لن لين تقبل منكم তোমাদের থেকে কিছু তে তোমাদের দান গ্রহণ করা হবে না লাই তাকবলা মিনকুম মা انفقতুম انكুম কুনতুম هنا بمعنى الخبر ও যে انفق মানে কারোর ভিতরে যদি নেফাকের মরজ থাকে তাহলে সে দাম করলো সেটা আল্লাহ তালা গ্রহণ করবেন না ইচ্ছায় দাম করুক অথবা চাপে পরে দাম করুক অমা মানুম আর তাদের অর্থ ব্যয় কবুল করতে শুধু এই জিনিসটি বাধা যে তারা কুফরি করে আল্লাহর সঙ্গে এবং রসুলের সঙ্গে মা মানুম আন্তুক বালা মিনহুম হুম তাদের তাদের এই এই বাধা বাধা তারা নামাজ পড়ে না তবে পড়ে তো খুব অলসতার সাথে না করে এটা তো হলো মুনাফেকেরা এই না মনে করে এই জন্য তাদের মন চায় না দান করতে আমি তাদেরকে যে সকল নিয়ামত দিয়েছি এগুলো তুমি ভালো মনে করো না এগুলো জমা করার জন্য তারা যে কষ্টের কষ্ট ভোগ করেছে এটার মাধ্যমে এবং কত মুসিবত আছে এবং আল্লাহ হবে মুনাফেক তার যদি অর্থ সম্পদ অনেক টাকা পয়সা তারপরে ছেলে সন্তান দলবল অনেক বেশি থাকে তাহলে এটা এইটা দেখে অবাক হওয়ার কিছু নাই বা এটা দেখে নিজেরা যেন এটা না মনে করে যে সে এমন কিন্তু তারপর আল্লাহ তালা তাকে অনেক মালদৌল দিয়ে দিয়ে দিচ্ছে বলা হলো যেটা তারা আল্লাহ এবং তারা তোমাদের সাথে আছে এটা মোনাফেকদের আরেকটা লক্ষণ কথায় কথা কথায় কথা কচম খায় কথা বিশ্বাস করানোর জন্য আরকি কষম বা আরবি শব্দ বলে আর কি শব্দ বলে ইনশাআল্লাহ আলহামদুল্লাগুলো বলে না তোমরা কিছু শব্দ যদি তারা ভয় পায় যে তোমরা তাদের সাথে মোর্শেকদের মতো আচরণ করবে এই জন্য তারা তাতেইয় আত্মরক্ষার জন্য বিভিন্ন তারা যদি কোনো আশ্রয় স্থল পেত আও কিংবা কোন গুহা পেত আও মুো প্রবেশ স্থল পেতাল্লাহ তাহলে তারা দ্রুত সেদিকে পালিয়ে যেত সেখানে চলে যেতাদের কাছ থেকে সরে যেতিল এত দ্রুত তারা চলে যেত যে কোনো কিছু তাদেরকে রুখতে পারত না কাল ফারাসিল জামুহ অবাধ্য ঘোরার নেয় এটা হলো যে ইয়াজন বললো যে ইয়াজ মাহন সত্যা আসলে ঘোড়ার সিপত হিসেবে ব্যবহার হয় তো এখানে যখন তাদের ব্যাপারে বলা হলো তিনি একটা তাতবেগ দিলেন যে ইয়াজ মাহনটা তাদের ব্যাপারে বলা হলো মানে তাদের এই দৌড়টা এই সোরা ওই ফারাসে জামুহ এর মতো হতো এটা মুনাফেকদের মুনাফেকরা মুনাফেকরা মুসলমানদের যে কায়ে মুসলমানদের কায়েদদের বদনাম করার চেষ্টা করবে যেতে করে মুসলমানরা কায়ের কাছ থেকে সরে যায় মুসলমানদের কায়ে কয়েদ কে যদি তাদের মধ্যে কিছু আছে যারা আপনার মধ্যে দোষারোপ করে ফিস্তা ফাইন আছে মিনহা ও যদি তাদেরকে দেওয়া হয় তাহলে খুশি যদি তাদেরকে দেয়া না হয় তাহলে খুব নারাজ হয়ে যায় এখন বলতেছে তারপর আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এটা যদি তারা বলতো যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে অচিরেই দেবেন আমরা আল্লাহর প্রতি আগ্রহী যে তিনি আমাদেরকে অমুখাপেক্ষি করবেন এই কথাটা তারা যদি বলতো রক তারা যদি রাজি থাকত এবং এটা বলতো জবটা মাজু যারা মোমেন তারা জন্য এই কথাটা বলে এবং এই সন্তুষ্টিটা সন্তুষ্ট থাকে এটা হলো উদ্দেশ্যটা মুনাফেকদের ব্যাপারে বলা হলো যে তারা যদি রাজি থাকতো এবং এই কথাটা বলতো তাহলে তাদের জন্য ভালো হতো বলা উদ্দেশ্য হলো যারা মোমেন তাদের এটা করা চাই তারা যেন আল্লাহ থেকে যতটুকু পায় এবং এটা যেন বলে আল্লাহরা যে সৎকার ব্যাপারে আশা করে মানে সব রকমের সৎকাই সদকাই ওয়াজিবা গায়ের ওয়াজিবা সবই তো সামনে যে সদকাই ওয়াজিবা এগুলো মুনাফিকরা পাবে না কারণ সৎকায় ওয়াজিবা তো পাবে এই মানুষগুলো এই আট আট মানুষগুলো একরকম করে বলেন আর আমাদের ইমাম সাহেব যা বলেন সেই হিসাবে যেটা তাদের প্রয়োজনে তারা ব্যয় করতে পারে এটা তো মাঠে ভাবে হবে হলো এমন যারা পরিমান সম্পদ পায় না যেটা যেটাকে তাদের প্রয়োজনে তারা ব্যয় করতে পারে সাকরি মূল্য রায় মোতাবেক ফোকারা হলো যাদের বিলকুলই নাই একদম অর্থ বিলকুলই নাই প্রয়োজনও মেটে একদম প্রয়োজনে মেটে না হলো যে মাসাকিন হলো তারা আদের কাছে এই পরিমান হলো যার কাফি হবে না এই বুঝতেছ দেখো হাসিটা একটু দেখো এগারো নম্বর হাসি الذين لا يجدون ما يقع موقعا এটার মানে হলো আয়ে বিআল লাম ইয়াজিদু শাইআন কিছুই পায় না শে আও ওয়াজাদু মা লা ইয়াকাউ মাওকিয়ান অর্থাৎ এমন কিছু পায় যেটা তার প্রয়োজন মিটাতে পারে মা লা ইয়াকাউ মাওকিয়ান মিটাতে পারে ওয়া লা ইফীহিম كما হুয়া কিলেসেটা মুবাইয়ানুন ফিল ফুরুয় ফাল ফাকীরু হালান মিনাল মিসকিন ফাকিরের হালত বেশি খারাপ হাদ আমাল শাফিঈ وعند ابي حنيفه رحمه الله على العكس فالفقير من له ادنى شيء كسوته فلا يسال لان عنده ما يكفيه للحال والمسكين من لا شيء له فهو اضعف حالا منه لقوله تعالى ومسكينًا دامطرا او مسكينًا دامطرا اذكر فقراءه و عليها আসে হাসিয়া ধরলে তোমাদের ইয়াদ করতে সুবিধা হবে নম্বর হাসিয়া হলো জাবিন হলো ওই ব্যক্তি যিনি কাছ থেকে মাল জমা করেন আর জাকাত দেয় এটা লিখে রাখে যে কে কতটুকু দিল এটা লিখে রাখে আর হাসের হলো আল্লাহ হাঁসের হলো ওই ব্যক্তি যে মালওয়ালাদেরকে একটা জায়গায় জমা করে যেন তাদের কাছ থেকে জাকাত নিতে পারে এখানে প্রথম কাজ হলো হাঁসের কার হাঁসের মনে করেন একটা এলাকায় এই দুজনে যাবে একটা এলাকায় জাবি কাতেব হাঁসের এই তিনজন এক জায়গায় যাবে মনে করি আমাদের এখানে আসছে জাবি কাতেব হাসের এখন হাঁসের কাজ হবে পুরো এলাকায় যারা যারা মালওয়ালা ওদেরকে নিয়ে আসবে এখানে এটা হলো হাঁসের কাজ আর বাবা মালদেরকে এখানে নিয়ে আসবে আনার পর এবার ওদের কাছ থেকে এবার সবগুলো জমা করে এবার বাইতুল মালে নিয়ে যাবে বাইতুল মালে নিয়ে যার পর ওখানে আরেকজন আছে কাসেম ওখানে আবার পুরো এলাকায় খবর দেবে যে জাকাতের মাল আছে আপনারা সবাই আসেন আসার পর আবার তাই যে সবাই হলো আমের আর জাক এই সবাই এই জাকাতের মাল থেকে তাদের বেতনটা দেওয়া হয় এই জাকাতের মাল থেকে এই চারজনের বেতনটা দেওয়া হবে জাকাতের মাল থেকে আল্লাহ এবং যাদের অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য হয় যাদের আকৃষ্ট আকৃষ্ট হয়। কি জন্য তারা মুসলমান হয়ে যায় মানে কাফের মুসলমান হবে হবে ভাব কিন্তু ফকর ফাকার কারণে হয় না তাহলে তাকে কিছু পয়সা দেওয়া হবে মনসুখ হয়ে গেছে একটু পরে সামনে বলবেন মনসুখ হয়ে গেছে বিধানটা প্রথম দিকে ছিলাম তার ইসলাম যেন মজবুত হয় দুর্বল ইমানদার একটু পয়সা পেলে হয়তো সে দুনিয়া দিয়ে কিছু সুযোগ সুবিধাও পাচ্ছে দুইটা হলো তিন নম্বর একজনকে জাকাতের মাল দেওয়া হবে যেন তার দেখা দেখি তার যে সমবয়সী যারা আছে বা তার সমেবে তারাও যেন তার দেখা দেখে মুসলমান হয়ে যায় যে মুসলমান হলে মুসলমানরা খুব একরাম করে ওর সময় যারা আছে ওরা মুসলমান হয়ে যাবে লিমা তিনটা হলো ইয়াসুব্বু আনিল মুসলিমিন যারা মুসলমানদের কাছ থেকে মুসলমানদের থেকে মুসলমানদের উপর থেকে কাফেরদের হামলা প্রতিহত করে ওই সীমান্তের মুসলমানরা ইয়াসুব্বু আনিল মুসলিমান কারা সীমান্তের মুসলমানরা যেন হয় এই জন্য শেষ একটা হল যে ওই কাফেরদের হামলা প্রতি সীমান্তে অবস্থান করতেছে মুসলমানরা শুধু এ কারণে তাদেরকে কিছু পয়সা দেয়া আর কোন কারণ না ধনী হলেও দেয়া এই দুই দুই তাহলে এই যে এখন যাদেরকে দেওয়া হবে এখন যে ফেসলাটা আছে সেটা হলো যে মুসলমানদেরকে দেওয়া হবে কাফেরকে কে হবে না মুসলমান হয়েছে কিন্তু ওনার আর্থিক অবস্থা খারাপ তাহলে ওনাকে কিছু পয়সা দেওয়া হবে জাকাতের থেকে কা উনি বলছেন যে জাকাত আসলে সবসময় মুসলমানদেরকে দেওয়া হতো কাফের কখনো দেওয়া হতো না মহাল্লাহ কলুবিহীমের যার সাথে মনিবের চুক্তি হয়েছে তাকে মুক্ত করার জন্য পয়সা দেওয়া যাবে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি দেওয়া যাবে তাহলে এখন তাকে দেওয়া যাবে তার কাছে ওই মা ঋণ পরিশোধ করতে পারে পরিমাণ পয়সা নাই এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে বুঝছো না। কেউ ঋণ করেছিল সম্পর্ক খারাপ হয়ে গেছে সংশোধন করে দেওয়ার জন্য ঝগড়া লেগে গেছে এখন তাদের মাঝে মিটায় দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যে এদের একজনকে যদি দশ টাকা দিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা মিটাই যাবে আমার কাছে দশ টাকা নাই মাছ বা মনে আছে আমি একজনের কাছ থেকে ঋণ নিয়ে ওই ওরা দি দিলাম একজনের কাছ থেকে ঋণ নিয়ে দুইজনের মতো এবং আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় মানে জিহাদ করছে কোন দরকার নেই শব্দটাকে যখন মূতলক ভাবে বলা হয় তখন এটাকে এটার মেজদাক এটাই হয় একবারে কেতালটা এবার এবার পরে লেখা দেব না